बेस टीवी बांगला मानवतार समाधान わがままな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 فأعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وبن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا মোহতারাম হাজিরিন প্রিয় দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহ জল্লা শাহুহুর অশেষ মিহিরবাণীতে অরব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়ত করেছেন এমন এক গুরুত্বপূর্ণ আলোচনায় দিনের এক পরিবেশে দিনের এক ফিকির নিয়ে আমরা বসেছি আমাদের সাথে আপনারাও সম্পৃক্ত হয়েছেন নিশ্চয়ই এটা কুদরতের এক বড় নিয়ামত কারণ অরব্বুল আলামিন দিনের জন্যে দিনের কথা শোনার জন্যে তাদেরকেই কবুল করেন দিনের বুঝ তাদের কী দান করেন দিনের ভালোবাসা তাদের কী দান করেন যাদেরকে রব্বুল আলমিনী নিজে ভালোবাসেন এই যে আমরা বসে আছি এটা হেলায় ফেলায় এটাকে ভাবার কোনো কারণ নাই হেলায় ফেলায় এই সময়টাকে নষ্ট করার কোনো কারণ নাই অবহেলা করার কোনো কারণ নাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাজলিস এটা আপনারা বসে আছেন আমরা বসে আছি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি আসসাল্লাম আমাদের এই বসাকে কেন্দ্র করে একটা সুসংবাদ শুনিয়েছেন আমাদেরকে তিনি বলেছেন রসুল চমৎকার বলেছেন এই জাতীয় যে বৈঠক যেগুলোর মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা হয় দিনের কথা হয় কোরআন কথা হয় শরীয়তের কথা হয় ভালো আলোচনা হয় আল্লাহর দেখানো পথ নিয়ে মানুষকে সতর্ক করা হয় সচেতন করা হয় মুহাম্মদ রসুল্লাহ বলছেন সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর কাছে এই বৈঠকগুলো এত প্রিয় এত প্রিয় জরাবুলি আলমিন ফেরিস্তাদেরকে হুকুম করেন তারা যেন এই বৈঠকটাকে চারদিক থেকে বেষ্টন করে রাখে শয়তান যেন তার মধ্যে প্রবেশ করতে না পারে আল্লাহর রহমত অনবরত সেখানে পড়তে থাকে শান্তি বর্ষণ হতে থাকে প্রিয় বন্ধুগণ আল্লাহর রহমত থেকে নিশ্চয়ই আমরা কেউ বঞ্চিত হতে চাই না নিশ্চয়ই তাহলে অবশ্যই এই বৈঠকগুলোতে আমরা থাকবো ইনশা আল্লাহ তল্লাহ তালা সে তফিকা এনায়াত করেন হাদিসের বাকি অংশের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে এই বৈঠকের মানুষগুলোকে নিয়ে অরব্বুল আলামিন ফেরেস সাথে গর্ব করতে থাকেন আলোচনা করতে থাকেন তার একটা কারণ বটে কারণ আল্লাহ সুবাহান তালা যখন মানুষ সৃষ্টির কথা ফেরেশ জানালেন ফিরেস্তারা বলেছিলেন ইয়ে আল্লাহ আমরা আপনার প্রশংসা করি আমরা আপনার এবাদত করি মুখেও আপনার পবিত্রতা বর্ণনা করি অন্তর থেকেও সেটা বিশ্বাস করি ও গাল্লাহ এমন মানুষকে আপনি দুনিয়ায় কেন পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করবে বিশৃঙ্খলার সৃষ্টি করবে হানাহানি করবে নিজেরা মারামারি করবে কাটাকাটি করবে রব্বুল্লা আলমিন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না আজকের রব্বুল্লা আলমিন সেটাই দেখাচ্ছেন ও আমার ফিরিস্তারা তোমরা বলেছিলে না দুনিয়ায় আমার বান্দারা হানাহানি করবে মারামারি করবে কাটাকাটি করবে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম আমি যা জানি না আলামু মালা তা আলেমুন আমি যা জানি তোমরা তা জানো না এ দেখো দেখো তোমরা চেয়ে দেখো আমার এই বান্দারা হানাহানি করছে না মারামারি করছে না সন্ত্রাস সৃষ্টি করছে না তারা আখেরাত নিয়ে ভাবছে আমার হুকুম কিভাবে মানতে পারবে সে বিষয়ে ভাবছে দেখো তোমরা চেয়ে দেখো আমি কিন্তু তাদেরকে মাফ করে দিলাম র বলে আলামিন এভাবে ফেরেস্তাদের সামনে ঘোষণা দিয়ে দেন কাজে কত চমৎকার এক সুসংবাদ মহান আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ তাল আমাদের সবাইকে এই নেয়ামত এবং এই রহমতের মধ্যে রবুল আলমিন আমাদের সবাইকে যেন গ্রহণ করেন সে তৌফিক আল্লাহর কাছে চাই সে দোয়া আল্লাহর কাছে আমরা চাই সেই প্রার্থনা প্রবের কাছে আমাদের প্রিয় বন্ধুগণ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক পর্ব থেকেই আপনাদের সাথে এ বিষয় নিয়ে আছি আমি সে বিষয় আমাদের সকলের মনের বিষয় সকলের মনের আকাঙ্ক্ষা সকলের একটাই তামান্না সে বিষয় হচ্ছে আমরা সকলেই শান্তি চাই সামাজিকভাবে শান্তিতে থাকতে চাই ভাবে শান্তিতে থাকতে চাই ব্যক্তি জীবনে শান্তি চাই সকল জীবনে রাষ্ট্রীয় জীবনে সমস্ত বিষয়ে শান্তি চাই এমন কোনো মানুষ নাই যে এটা কামনা করবে যে সে অশান্তিতে থাকতে চায় কিন্তু শান্তি কোন পথে প্রিয় বন্ধুগণ একবার কি ভেবে দেখেছি শান্তির পথ আমি নিজে নির্ধারণ করে নিচ্ছি যেটা আমার প্রতিপক্ষ শয়তান আমার দুশ্মন স্পষ্ট শয়তান সে শয়তান নির্ধারণ করে দিয়েছে শান্তির পথ আমি সেটাই অবলম্বন করে নিয়েছি যে পথ ইয়াহুদিন আসারার পথ যে পথ মুশ্রিকের পথ আমি একটি বারের জন্য ভাবিনি আমার স্রষ্টা যিনি আল্লাহ সুবাহানা তিনি আমাকে সৃষ্টি করেছেন সিদ্ধান্ত কার হবে কে ভালো জানবেন আমার শান্তি কোন পথে এটা আমি জানবো না ইবলিস জানবে না অন্যরা জানবে না আল্লাহ জানবেন একটি বারের জন্য এই কথাটা ভাবিনি ভাবিনি বলেই আমি যে পথে শান্তি চাচ্ছি সে পথে আমি শান্তি পাচ্ছি না বরং অশান্তির আগুন দাউ করে জ্বলছে বাড়ছে দিন দিন আল্লাহ সব হানহ তারা শান্তির এক প্রেক্ষাপট শান্তির এক অবস্থা কোন লাইনে গেলে শান্তি পাবো অরবল আলমিন সেটা আমাদেরকে বলে দিয়েছেন প্রিয় বন্ধুগণ এই আয়াতটা আমি প্রতিবারই প্রায় আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেটা মাথায় রাখতে হবে মৌলিক লা বিষয়দারেরা ইমানের সম্পর্ক যাদের সাথে আমার আমাকে যারা বিশ্বাস করেছ আমাকে যেহেতু বিশ্বাস করেছ তাহলে আমি যেটা বলবো নিশ্চয়ই সেটাও তুমি গ্রহণ করবে আর বুল কত চমৎকার সম্বোধন এবং বাক্য কত সুন্দর চমৎকার বাক্য রবুল্লা আলমিন বলেছেন আমার সাথে ইমানের সম্পর্ক যাদের যেহেতু আমাকে বিশ্বাস করেছে কাজে আমি যা বলবো নিশ্চয়ই সেটাও করবে সেটা মানবে আমল করবে তোমাদের একটা কর্তব্য আছে প্রত্যেকের কর্তব্য আছে কারণ আমরা সামাজিক জীব সামাজিকভাবে মানুষ বসবাস করার জন্যে দুই পক্ষেরই কিছু কাজ থাকে আমার কিছু কর্তব্য থাকে আপনার কিছু প্রাপ্য আছে আমার কাছে আবার আমার কিছু প্রাপ্য আছে আপনার কাছে আপনার কিছু কর্তব্য আছে আমার জন্য। আমরা একটা জায়গা একটা ভুল করি সেটা হচ্ছে প্রত্যেকেই নিজের প্রাপ্য নিয়ে নিজের অধিকার নিয়ে সচেতন হওয়ার চেষ্টা করছি প্রত্যেকের একই স্লোগান আমার অধিকার চাই আমার প্রাপ্য আমাকে দাও শ্রমিক তার প্রাপ্যের জন্যে আন্দোলন করছে নিজের মালিকের বিরুদ্ধে মালিকের সম্পদ জ্বালিয়ে দিচ্ছে মালিকের সম্পদ নষ্ট করছে মালিকের বিরুদ্ধে সে বিদ্রোহ করছে কেন করছে কারণ সে তার অধিকার চায় স্বামী তার অধিকার চায় স্ত্রী তার অধিকার চায় সন্তান তার অধিকার চায় নানা রকমের অধিকারের বিষয় নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদেরকে সচেতন করছে আরও কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার নানা রকমের সংগঠন যারা মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করছে যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তারা দাঁড়াচ্ছে সমস্ত কিছুই গোড়ায় ভুল করেই তারা এগুচ্ছে এতে শান্তি আসবে না অরবুল্লা আলমিন যেটা বলছেন সেটা হচ্ছে তুমি তোমার অধিকার নিয়ে সচেতন হও না ওইটা কোনো বিষয় নয় ওটা এমনিতে চলে আসবে প্রত্যেকে নিজের দায়িত্ব নিয়ে কর্তব্য নিয়ে সচেতন হও আমার কি কর্তব্য প্রত্যেকে যখন নিজের নিজস্ব কর্তব্যগুলো যথাযথভাবে আদায় করবে দায়িত্ব পালন করবে তাহলে অন্য পক্ষ তার অধিকার নিয়ে কোনো টেনশন করতে হবে না অন্য পক্ষ যখন তার দায়িত্ব সম্পর্কে সচেতন হবে তার কর্তব্য সে পালন করবে তখন আমার অধিকার নিয়ে আমাকে সচেতন হওয়ার কোনো দরকার নাই কোনো আন্দোলনের দরকার নাই কোনো দাবির দরকার নাই এই জায়গাটাতে আমাদের পার্থক্য মৌলিক বিষয় এটা খেয়াল করতে হবে আমার রব বলছেন তুমি তোমার দায়িত্ব সম্পর্কে সচেতন হও আর দুনিয়া বলছে তুমি তোমার অধিকার নিয়ে সচেতন হও এই প্রত্যেকে অধিকার নিয়ে সচেতন হতে গিয়ে। সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে আপনাদেরকে এ বিষয়ে কথা শুনিয়েছি আলোচনা রাখার চেষ্টা করেছি সুরা আননিসার ৩৬ নম্বর আয়াতটা বারবার তেলাওয়াত করছি আমরা এবং সূত্র বলে দিচ্ছি এজন্য বলছি আবারও বলছি যাতে করে তফসিরের কিতাব খুলে সুরা আর ৩৬ এই ছত্রিশ নম্বর আয়াতটা তেলাওয়াত করে তার ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিতভাবে অধ্যয়ন করে আমরা বুঝবো প্রকৃত শান্তি কোন পথে সেই জায়গায় সবগুলো বিশ্লেষণ করা আছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে সকলের ঘরের মধ্যে একটা বিষয় এই ঘরোয়া একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার আলোচনাগুলো আমাদের কথাগুলো আসলে ঠিক এভাবেই এরকমই হচ্ছে যে আমাদের প্রত্যেকের নিজস্ব ঘরোয়া বিষয়গুলোই খুব কাছের বিষয়গুলো যেগুলো আমি কখনো খেয়াল করি না আমি ভাবছি নামাজ এক আবাদত আমাকে তার ব্যাপারে সচেতন হতে হবে অবশ্যই সচেতন হতে হবে কারণটা আমার কর্তব্য এটা আল্লাহর অধিকার এটা আল্লাহ আমার কাছে পান আমি অবশ্যই করব না করলে বিশৃঙ্খলা হবে আমি মনে করি রোজা এবাদত আমি মনে করি হজ এবাদত আমি মনে করি জাকাত এবাদত অবশ্যই এবাদত কিন্তু আমি এটা ভাবিনি যে আমার পাশের মানুষের অধিকার নষ্ট যাতে না হয় এটাও এবাদত আমার উপর যত জিম্মারি আছে মানুষের সমস্ত মানুষের জিম্মাদারি আদায় করা কর্তব্য আমার পালন করা এটাও এবাদত আল্লাহর দেখানো পথে আমি এটা কখনো এটাকে আবাদত মনে করছি না বলেই সমাজে অশান্তি আমার ব্যক্তি জীবনে অশান্তি আমার পারিবারিক জীবনে অশান্তি আমার সন্তান আমার কথা শুনছে না আমার বিবি আমার কথা শুনছে না আমার ঘরের মানুষরা অন্যরা আমার কথা শুনছে না আত্মীয় স্বজনের সাথে আমার সুসম্পর্ক নাই সৌহার্দ্যপূর্ণ কোনো ভালোবাসাপূর্ণ কোনো সম্পর্ক নাই সকলের সাথেই আমার এক মুখোমুখি অবস্থান এটা কেন প্রিয় বন্ধুগণ এটা এজন্য যে আমি তাদের যে দায়িত্বগুলো আমার কাঁধে ছিল এগুলো আমি যথাযথভাবে আদায় করছি না তাই আসুন ইনশা আল্লাহ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রত্যেকটা ব্যাপারে আমরা আমল করার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ সময় হয়েছে সত্য একটা বিরতির আমরা বিরতিতে যাব আশা করি আমাদের সাথেই থাকবেন বিরতির পর আবার আপনাদের সামনে আমরা এ বিষয় নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চান হলে সহায়ক কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল আন শিরোনামে ও কোরআন কে ভালোভাবে বুঝবার জন্য কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি जानते होले देखुन, हेखुल कुरान और इसलामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सारे टेषे भी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 আর কি আছে দেখুন। সকাল বাংলাদেশে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 আসসালাম আলাইকুম রহমতুল্লাহগণ বিরতির আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে আমার ঘরোয়া বিষয়ে ছোটো খাটো ব্যাপার আমার কাছে মনে হয় আসলে বিষয়গুলো অনেক বড় ব্যাপার অনেক বড় এবার সকলের ঘরের মধ্যে একটা বিষয় এই ঘরোয়া একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমার আলোচনাগুলো আমাদের কথাগুলো আসলে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 সে ইচ্ছারা আমি সব মাফ করে দেব কিন্তু মানুষের অধিকার যেটা হকুকুল ইবাদ যাকে বলা হয় এই হকুকুল ইবাদ সম্পর্কে যদি আমরা সতর্ক না হই সচেতন না হই রবুল্লাহ আলামিন কিন্তু আমাকে ক্ষমা করবেন না আল্লাহ রসুল সাল আলী আসসালাম হাদিসে বলেছেন সবচেয়ে বড় মুফলিস দরিদ্র ব্যক্তিকে জানো সাহাবাহকরাম বলেন ইয়ারসুল্লাহ আল্লাহ এবং তার রসুল ভারও জানেন আল্লাহ রসুল বলেন সবচেয়ে দরিদ্র হচ্ছে কেয়ামতের দিন যে ব্যক্তি দরিদ্র হয়ে যাবে কেয়ামতের দরিদ্র মানে একজন নেককার মানুষ অনেক আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে হঠাৎ একজন মানুষ আসবে আল্লাহর কাছে অভিযোগ করবে মোকদ্দমা দায়ের করবে ওগাল্লা ব্যক্তি আমার হক নষ্ট করেছে আল্লাহ তালা তার ন্যাক আমল তাকে দিয়ে দিবেন এভাবে দ্বিতীয় দিতে যখন তার ন্যাক আমল শেষ হয়ে যাবে একসময় দেখা যাবে কোন ন্যাক আমল নাই তখন বলবে তোমার যাদের অধিকার তুমি নষ্ট করেছো ক্ষুণ্ণ করেছ হক নষ্ট করেছ তাদের গুণাগুলো তার আমল নামায় দিয়ে দেওয়া হবে মোহাম্মদুর রসুল্লাহ বলেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি মুফলিস দরিদ্র মানুষ তেমন দিন এই ব্যক্তি হবে যে মানুষের অধিকার নষ্ট করেছে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে প্রিয় বন্ধুগণ আজকে এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি সেটা হচ্ছে আমার ঘরের কাজের লোক যারা আমার স্টাফ যারা আমার দোকানে আমার অধীনস্থ যারা এই অধীনস্থ সম্পর্কে এই আয়াতে রব্বুলি আলামিন বলেছেন ওমা মালাকাত এই ম্যান তোমার অধীনস্থ যারা তুমি যাদের মালিক এখানে মালিক গোলাম বান্দির বিষয় নয় দাস মালিকের বিষয় নয় সমস্ত অধীনস্থ সম্পর্কে এই মুফাসিররা বলেছেন আল্লাহর উদ্দেশ্য রসুল এমনটাই তাফসির করেছেন রসুল বিভিন্নভাবে এটা বুঝিয়েছেন তোমার অধীনস্থ যারা তাদের সম্পর্কে সতর্ক হও অধীনস্থ সবচেয়ে কাছে আমার অধীনস্থ হচ্ছে আমার ঘরের কাজের লোকটা আমাদের সমাজে এত জুলুম নির্যাতনের শিকার হয় এ কাজের লোক অন্তর ক্যাঁপে ওঠে তাদেরকে দেখলে অনেক সময় আমি দেখেছি হাতের মধ্যে গরম কাঠির দাগ লোহার দাগ ব্লেডের দাগ মুখের মধ্যে দাগ কেন এগুলো কিসের জন্যে সে কোনো না কোনো মায়ের সন্তান সে কারো না কারো কোনো বাবার সন্তান আজকে একটু ভাবুন এই বাচ্চাটা এই ছোট্ট বাচ্চাটা যাকে আমি কাজ করাচ্ছি তার বয়সী আমার সন্তান যখন সে খেলা করতে যায় তখন ওই ছোট্ট বাচ্চাটা অনেক বড় ভোজার কাজ নিয়ে সে বাথরুমে যাচ্ছে সে পাকের ঘরে যাচ্ছে ছোট্ট বাচ্চা যখন ঘরে আনন্দ করছে টেলিভিশন দেখছে ফুর্তি করছে তখন ওই পাশের ছোট্ট বাচ্চাটা সে ঘর মধ্যছে আর একটু একটু আর চোখে তাকায় যখনই তাকায় ধমক তার উপর চলে আসে প্রিয় বন্ধুগণ একবার ভাবুন তো আপনার সন্তানটাকে ওই জায়গায় কল্পনা করুন আর তাকে আপনার সন্তানের জায়গায় কল্পনা করুন আপনি কল্পনা করেন আর না করেন তার এই বিষয়টা কল্পনা করার মতো তারও একজন বাবা আছে তারও একজন মা আছে ওই মা যখন দেখবে তার সন্তানের গায়ে ক্ষত বিক্ষত হয়ে আছে তার সন্তানের গা টা তার কলিজাটা ছিঁড়ে যায় তার কলিজা ছিঁড়ে আল্লাহ আল্লাহ করতে হবে আপনার সন্তানের জন্য আপনার মায়া তার চেয়ে হাজার ও লক্ষ বহু বেশি আল্লাহর তার বান্দার জন্য মায়া আজকে আপনার সন্তানের গায়ে যদি কেউ একটু আঘাত করতো আপনি যেমন বরদাস্ত করতেন না তেমনি ভাবে আল্লাহ সুবাহ বলছেন আমার বান্দার গায়ে আঘাত করলে আমিও বরদাস্ট করব না আমিও তোমাকে ছাড়বো না বন্ধুগণ এটা ওই কাজের লোকের হক অধিকার এটা তোমাদের ভাই তারা আল্লাহ রসুল করে তুমি যা খাও তাকে তা খেতে দিবে তুমি যা পরিধান করো তাকে তা পড়তে দিবে এটা রসুলের হুকুম তাকে কষ্টকর কোনো কাজের হুকুম দিবে না এটা তো শুধু রসুলের হুকুম আমাদের রসুলের হুকুম নয় সমস্ত আম্বিয়া আলহি সাল্লাম তাদের অধীনস্থ সম্পর্কে যাদেরকে কাজ করাতেন তাদেরকে নিয়ে ওই রকমই তাদের মন্তব্য ছিল নাহলের মধ্যে হজরত আলী সালাতাম এবং হজরতালামের প্রসঙ্গ আসছে হজরত সোহেব আলী সালাতাম কাজের জন্য চুক্তি করেছেন যে তুমি আমার কাজ করবে কিছুদিন তখন তিনি চমৎকার একটি কথা বলেছেন রবুল্লা আলম করিমের মধ্যে সে প্রসঙ্গটা এনেছেন এনেছেন আমাদেরকে বোঝানোর জন্য যেটা আমার নবীর কথা وما اريد أن اشق عليك ستجدني ان شاء الله من الصالحين وموسى انت حضرت شويه عليه السلام কথা وما اريد أن اشق عليك আমি তোমাকে কোন কষ্ট দিতে চাই না এটাই তো একজন মালিকের বক্তব্য হওয়া উচিত মালিক شاء الله من الصالحين নিশ্চয়ই তুমি আমাকে صالحিনদের অন্তর্ভুক্ত পাবে নবীর বক্তব্য এটা সকলের বক্তব্য হওয়া উচিত সকলের ধারণা এটাই যে ওই কাজের লোক অরব্বুল আলামিন আমার অধীনস্থ তাকে করেছেন আর অর্থ এটা নয় আমি তার সাথে যা ইচ্ছা তাই আচরণ করব। তার পাওনা আমি মিটাবো না অরব্বুল আলমিন আমাকে পাকড়াও করবেন ধরবেন তাকে যদি তার ক্ষমতার বাইরে আমি কাজ দিই রব্বুল আলমিন তার জন্য আমাকে ধরবেন ওই গরম পানি করতে গিয়ে কত বাচ্চা ছোটো বাচ্চা তার হাত পুড়ে যায় রুটি বানাতে গিয়ে তার হাত পুড়ে যায় কাপড় ধুতে ধুতে তার হাতের মধ্যে আমরা দেখেছি এরকম হাতগুলো পচে গেছে আপনি আপনার সন্তানকে দিয়ে পারতেন এটা সেও তো মানুষ কোনোদিন কি ভেবেছেন এটা বহু মানুষকে দেখেছি নামাজ পড়েন রোজা রাখেন হজ করতে দেখেছি অমরা করতে দেখেছি অথচ ওই ছোট্ট বাচ্চার কথা যখন শুনেছি তখন আমাদের হৃদয় ক্যাঁপে উঠেছে যে এই মানুষগুলোর হজ দিয়ে কি লাভ হবে আপনি আল্লাহকে ডাকছেন লেববেই তল্লাহ হুম্মা লেববেই আমি আপনার দরবারে হাজির হয়েছি আল্লাহ বলছেন তোমার এই হাজিরা আমার দরকার নাই আমার বান্দাকে তুমি পদে পদে কষ্ট দাও তাকে তুমি কষ্ট দিয়েছ রক্তাক্ত করেছ আমার আল্লাহ আমার আরো ক্যাপে উঠেছে আমি তোমাকে ক্ষমা করবো না তুমি আমার দরবারে এসেছ কোনো দরকার নাই তোমার তুমি চলে যাও আমাকে আপনাকে সে জবাব দিয়েছেন প্রিয় বন্ধুগণ আল্লাহকে যদি পেতে চাই তার মখলুককে রাজি না করাইয়া আল্লাহকে পাওয়া সম্ভব নয় মুহম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কত চমৎকার উদাহরণ আমাদের সামনে রেখেছেন হারে সর গুলাম ছিলেন অথচ তিনি তাকে কত সম্মান দিয়েছেন পালক পুত্র বানিয়ে নিয়েছেন শুধু তাই নয় নিজের আপন ফুফাতো বোন হজরত জৈন তেজাহাস আনহা কত সম্ভ্রান্ত ঘরের মেয়ে কোরআশ বংশের মেয়ে তাকে হজরত রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম ওই গোলাম জাইদ উদ্দিন হারেসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন কেন এটা এটা এই জন্য নিজের রসুল ভাই বানিয়ে নিয়েছেন কাজের লোকদেরকে আপনজন বানিয়ে নিয়েছেন কোনো ভেদাভেদ না ইসলামে এক সবাই একজন তোমার সহযোগিতা করছে তুমি তার আপন হয়ে যাও রসুল হজরত আনসালু বলেন আমি দশ বছর রসুলের খিদমত করেছি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কোনোদিন এসে আমাকে বলেন নাই ও আনাস এই কাজটা তুমি কেন করেছ কোনোদিন বলেন নাই কেন করনাই নাই আনাস নিজে বলেন যে একদিন রসুল আমাকে একটা কাজের কথা বলেছেন আমি বাহিরে গিয়ে দেখি দুষ্ট ছেলেরা খেলাধুলা করতেছে হতো ছোট্ট ছিলেন খেলাধুলা দেখে হজরত আনস রদুল্লাহ তালা রসুলের ওই নির্দেশের কথা ভুলে গেছেন এক খেলা দেখছেন করিম সাল আলী আসাল্লাম অনেকক্ষণ পর দেখলেন আনাস নাই কাজ হচ্ছে না রসুল দেখলেন দেখছেন নিজে বলেন রসুল আইসা আমার হাটটা ধরে নিয়ে গেলেন কিচ্ছু বললেন না তুমি কেন এই কাজটা করলে না কত চমৎকার আচরণ ছিল আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল সাল্লাহু আলী আসাল্লামের সাথে একটু কষ্ট বেশি হলেই রসুল তাকে শান্তনার কথা শান্তনার বাণী শুনাতেন কারণ রসুল করিম সবল্লা আলিয়াল্লাম বলেছেন আমাকে তোমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল ব্যক্তি সকলের অধীনেই কিন্তু কিছু মানুষ থাকেন অরবুল আলামিন কিন্তু ওই অধীনস্থ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে আপনার ওই দোকানের যারা স্টাফ আছে আপনার অফিসের যারা স্টাফ আছে আপনার ঘরের যে ছোট্ট কাজের মেয়েটা কাজের ছেলেটা আছে তাদের সম্পর্কে কিন্তু আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি আপনার সন্তানকে লেখাপড়া করাচ্ছেন ওই ছোট্ট বাচ্চাটাকে মূর্খ রাখছেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি দিনদার হলে আপনি এই কাজটাও তো করেন আমরা জানি সমাজে আমরা দেখছি আমরা সমাজের বাইরের কেউ নই আমরা দেখেছি আপনি আপনার নিজের সন্তানকে কোরআন শিখাচ্ছেন অথচ ওই বাচ্চাটা কোরআন শিক্ষা থেকে আমার শিক্ষা থেকে বঞ্চিত থাকছে প্রিয় বন্ধুগণ একসাথে বসিয়ে দিন আল্লাহর বান্দাবান্দি হিসেবে একসাথে বসিয়ে দিন এই অহংকার অন্তরের মধ্যে রাখবেন না এটা আমার সন্তান আর এটা অন্য কারো সন্তান আমার কাজের লোক না আপনি বরং ভাববেন এটাও আল্লাহর বান্দা এটাও আল্লাহর বান্দা দুই আল্লাহর বান্দাকে আল্লাহর কালাম শিখানোর জন্য বসিয়ে দেন আল্লাহ আমি কবুল করে নিলাম প্রিয় বন্ধুগণ আসুন এইভাবেই আমরা আদায় করি ইনশা আল্লাহ তাহলে ওই ঘর জান্নাতের ঘর হয়ে যাবে শান্তির ঘর হয়ে যাবে আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে এনায়ত করেন আমাদের সাথী থাকবেন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 لا ينتهي لا ينتهي بالحصر ما أعطى الله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 मंद पथ के निर्वाचन ना करीक्षा আপনারা দেখছেন ইসলামী নৈতিকতা দেখুন আদর প্রতি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে পিস টিভি বাংলায়